পরিবেশিত অডিও লেকচার সিরিজ এই সিরিজ আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতমী জীবনে দশম বছরকে বলা হয় আমুল হুসন বা দুঃখের বছর কোরাইশ কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞা শেষ হবার প্রায় ছয় মাস পরের ঘটনা যেই মানুষটি এতদিন ধরে রসুল্লা সাল্লামের সুখে দুঃখে তার পাশে ছিলেন সেই আবু তালিব মৃত্যু সজ্জা শাইত কোরাইশা ভাবল আবু তালিবের কাছে তারা শেষবারের মতো একটি প্রতিনিধি দল পাঠাবে মৃত্যুর আগ মুহূর্তে মানুষের মানসিক অবস্থা কিছুটা দুর্বল থাকে তারা চাচ্ছিল আবু তালিবকে দিয়ে দুই পক্ষের মাঝে একটা মধ্যস্থতা করানোর সেই আশায়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 তোমার ব্যাপারে তারা এখানে সমবেত হয়েছে তারা চায় তারা তোমাকে একটা প্রতিশ্রুতি দেবে তুমিও তাদের একটা দাও যার ফলে তোমরা আরব জাহানের অধিকর্তা হয়ে যাবে এবং অনারব বিশ্ব তোমাদের বশ্মতা স্বীকার করবে আবুজাহল বলল বেশ তোমার পিতার কসন এরূপ হলে একটা কেন আমরা দশটা কথা দিতে রাজি তিনি বললেন তাহলে তোমরা বলো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 আল্লাহ তালা আমাদের আর তার মাঝে কি ফ্যাস করেন এই বলে তারা চলে গেল আল্লাহ এই প্রতিনিধি দলের ব্যাপারে কসম উপদেশ পূর্ণ কিন্তু কাফেরারা অধ্য ও বিরোধিতায় ডুবে আছে সুরা সদ আত এক এবং দুই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 রসুলুল্লা সাল্লু আলাইস্লামকে তিনি সাহায্য করে গেছেন কুরাইস্তের ষড়যন্ত্র থেকে তাকে রক্ষা করেছেন সাহায্যের যে হাত আবুতালিব রসুল উল্লাহার আট বছর বয়সে বাড়িয়েছেন সে হাত তাকে পঞ্চাশ বছর পর্যন্ত আগলে রাখে আবুতালিব তার জীবনের অধিকাংশ সময়ে রসুলুল্লা সাল্লাহ সাল্লামকে রক্ষা করার জন্য ব্যয় করেছিলেন তাই রসুল্লাহ সাল্লা আলাইস্লাম যখন দেখলেন তার প্রিয় চাচা কাফের হিসেবে মারা যাচ্ছে তখন তা মেনে নেয়া তার জন্য বেশ কষ্টকর ছিল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 আবু তালিব জানতেন কালেমা পাঠ করলে মুহাম্মদ মোহাম্মদ সাল্লু আলিহাস্লাম খুবই খুশি হবেন কাফির হিসেবে নিজের প্রিয় চাচাকে মৃত্যুবরণ করতে দেখা নবীজির জন্য কতটা কষ্টকর ছিল তা বেশ ভালোভাবেই জানতেন আবু তালিব শেষ মুহূর্ত পর্যন্ত রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লামের প্রতি সহানুভূতিশীল ছিলেন কিন্তু তার কালেমা পাঠ না করার কারণ ছিল কোরয়েশদের কাছে মানসম্মান হারানোর ভয় তখন আল্লাহতালা এই আয়াতটি নাজিল করেন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 এমনকি রসলারও এই ব্যাপারে কিছুই করা ছিল না তার কাজ ছিল কেবল আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে দেয়া কিন্তু কারা আল্লাহ হৃদায়তপ্রাপ্ত হবে তার উপর রসুল্লা সাল্লাই কোন হাত ছিল না কোন ব্যক্তির অন্তরকে পরিবর্তন করার ক্ষমতা শুধুমাত্র আল্লাহর হাতেই রয়েছে কোন মানুষের পক্ষে সেটা সম্ভব নয় এই কারণে ইমান আনার ব্যাপারে কারও পর কোন ধরনের জবরদস্তি বা বাধ্যবাধকতা ইসলাম সমর্থন করে না আল্লা তাল্লাহ বলেন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 এই স্বাধীনতা অমুসলিমদের জন্য মুসলিমদের জন্য নয় একজন অমুসলিমকে ইসলাম গ্রহণে বাধ্য করা যাবে না তবে কেউ যদি একবার ইসলাম গ্রহণ করে ফেলে তাহলে তার জন্য ইসলাম ত্যাগ করার কোন স্বাধীনতা নেই ইসলামের রিদ্দা অর্থাৎ দিন ইসলাম ত্যাগ করার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড কেন মৃত্যুদণ্ড সে ব্যাপারে পরবর্তী কোন এক পর্বে আলোচনা করা হবে ইনশাল আবুতালিবের বিষয়টি নিঃসন্দেহে ট্র্যাজিক এই লোকটি আল্লাহ রসুল সাল্লাহ সবচেয়ে বড় সহযোগী হয়েও জাহান নামে প্রবেশ করবে কিন্তু তার এই ভালো কাজ যা সে নবীজির জন্য করেছে তা কি কোন কাজে আসবে না এই ব্যাপারে আলবিদায় নিহায়তে একটি আছে সেখানে বলা হয়েছে আব্বাসি বিন আবদুল মুতালিব রসুল্লা সাল্লাহ সাল্লামকে বলেছিলেন আপনার চাচা আবুতালিক তো আপনাকে রক্ষা করতেন এবং আপনার জন্য অন্যান্য কুরায়শদের বিরাট ভাজন হয়েছেন আপনি তার কতটুকু উপকার করতে পেরেছেন উত্তরে রসুল্লাহ বলেন তিনি এখন জাহান নামের উপরের স্তরে রয়েছেন আমি না থাকলে তিনি জাহান নামের গভীরতম নিম্ন স্তরে থাকতেন ইমাম মুসলিম রাহে মহ উহিজ আব্দুল মালিক ইবেন ওমায়ের থেকে তার গ্রন্থে উদ্ধৃত করেছেন আবু সাঈদ খুত্রিজ রদিউল্লাহ আহু থেকে বর্ণিত তিনি রসুল্লাহ সাল্লাইকে বলতে শুনেছেন তার নিকট তার চাচার কথা আলোচনা হচ্ছিল তখন তিনি বলেছেন আশা করি কেমতের দিনে আমার সুপারিশ তার উপকারে আসবে ফলে তাকে আগুনের উপরের স্তরে রাখা হবে যাতে তার পায়ের কীট পর্যন্ত আগুন থাকবে তাতে তার মাথার মগজ টক করে ফুটতে থাকবে এটি সহি ভাষ্য এক বর্ণায় আছে তাতে তার মগজের মূল অংশ ফুটতে থাকবে ইমাম মুসলিম বলেন এমের আব্বাস রদিয়াল আহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লু আলিয়ালাম বলেছেন জাহান নামে সবচেয়ে হালকা ও সহজ আজাব ভোগ করবেন আবু তালিব তাকে আগুনের দুটো পাদুকা পরানো হবে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 জীবনের কঠিনতম মুহূর্তগুলোতে রসুল্লাহ সাল্লাহ তার প্রিয় স্ত্রীকে পাশে পেয়েছিলেন কিন্তু খাদিজার মৃত্যুর পর তিনি একেবারেই একা হয়ে পড়েন খাদিজার মৃত্যুর পর প্রায় দুই তিন বছর রসুল্লাহ সাল্লাহসাল্লাম বিয়ে করেননি তখন তিনি বেশ কঠিন সময়ের মধ্যে ছিলেন তো কেন এই পরিস্থিতিতে রসুলুল্লা সাল্লাহ আলাইস্লামকে পড়তে হল এই প্রশ্নের উত্তরে কেউ কেউ বলেন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 অন্যান্য নবীদের ক্ষেত্রে আমরা দেখি নুহ আলাামের স্ত্রী পুত্র লুত আলাহামের স্ত্রী কাফির হিসেবে মৃত্যুবরণ করেছেন ওহদের ময়দানে যারা আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করছিল তাদের বিরুদ্ধে আল্লাহ এরা কি করে সফল হতে পারে কিন্তু তখন আল্লাহআ রসুল্লাহ সাল্লা আলাইস্লামকে তিরস্কারের ভাষায় বললেন কে ক্ষমা পাবে আর কে পাবে না এই ব্যাপারে একমাত্র আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত এখানে রসুল্লাহ সাল্লাহামের কোন এখতিয়ার নেই এ থেকে বোঝা যায়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 আর সেই আগুনে তার মগজ টকবক করে ফুটতে থাকবে অন্যদিকে খাদিজাবিদ খোয়ালি রাজ আনহার জন্য আল্লাহ তালা জাননাতে রেখেছেন মুক্তার তৈরি একটি বাসা যেখানে থাকবে না কোন কষ্ট থাকবে না কোন সরগোল কারণ তিনি ছিলেন একজন মিনা আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে আল্লাহ তালা এমন একটা পরিস্থিতিতে রেখেছিলেন যে তার নিরাপত্তার জন্য একজন কাফিরকেই প্রয়োজন ছিল একজন মুসলিম এই কাজটি করতে পারতো না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 ঘটনাটি আমরা বর্ণনা করব আলবিদায় নিহায়া থেকে ইমাম কাসির রহিমাহুল্লাহ একটি বর্ণা উল্লেখ করেছেন যেখানে বলা হয়েছে আবুতালিব ও খাদিজা যখন ইন্তেকাল করেন তখন রসুল্লাহ সাল্লুসাল্লাম একই সাথে এই দুইটি বিপদের সম্মুখীন হন তাদের উভয়ের মৃত্যুর মধ্যে মাত্র পাঁচ দিনের ব্যবধান ছিল তখন তিনি অধিকাংশ সময় ঘরে থাকতেন বের হতেন কম ইতপর্বে কোরআরা তার সাথে যে আচরণ করতে সাহস পেত না এখন তারা সে আচরণ করতে লাগল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 আব্দুল মুতালিবের শেষ ঠিকানা কোথায় রসুল্ল আলহাম বললেন তার শেষ ঠিকানা হচ্ছে তার সম্প্রদায়ের সাথে আবুল আহেব ওদেরকে বলল আমি তাকে জিজ্ঞেস করেছি সে বলেছে যে আমার পিতার শেষ ঠিকানা তার সম্প্রদায়ের সাথে তারা দুজনে বলে উঠল সে তো বলে যে আব্দুল মুতালিবের শেষ ঠিকানা জাহান নামে এইবার আবুল আহেব বলল হে মোহাম্মদ আবদুল মুতালিবকে জাহান নামে যাবেন রসুলুল্লা সাল্লু আলহিউ বললেন আব্দুল মুতালিব যে ধর্মবিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করেছেন ওই ধর্মবিশ্বাস নিয়ে কারণ মৃত্যু হলে সে তো জাহান্নামেই যাবে তখন অভিশপ্ত আবুল আহাব বলল আল্লাহর কসম আমি চিরদিনের জন্য তোমার শত্রু হয়ে থাকব কারণ তুমি বিশ্বাস করো যে আব্দুল মুতালিব জাহান্নামে যাবেন তখন থেকে আবুল আহাব ও সমগ্র কোরাই সম্প্রদায়ে বহু গুণ কঠোর হয়ে রসুল্লা সাল্লামের প্রতি শত্রুতায় লিপ্ত হয় এই পরিস্থিতিতে মক্কায় ইসলামী দাওয়াতের কাজ চালিয়ে যাওয়া খুব কঠিন হয়ে পড়ে আবু তালিব নেই মানে আল্লাহ রসুল সাল্লু আলাইস্লামের পাসপোর্ট বাজেয়াপ্ত হয়ে গেছে মক্কায় তার আর নিরাপত্তা নেই দীর্ঘ দশ বছর মক্কায় দাওয়া করার পর রসুল্লাহ সাল্লাই এবার মক্কার বাইরে দাওয়াতের কাজ সম্প্রসারণ করার চেষ্টা করতে লাগলেন রসুল্লাহাম দিনের দাওয়াত পৌঁছে দিতে তাইফে যান তার সাথে ছিলেন জায়দ বিন হারি জায়দুল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 দ্বিতীয় বলেছিল আল্লাহ কি তোমার চেয়ে ভালো আর কাউকে পেলেন না আর তৃতীয় ভাই বলেছিল তোমার সাথে আমি কোন কথাই বলবো না যদি তুমি সত্যই নবী হয়ে থাকো তাহলে আমি মনে করি না যে তোমার সাথে কথা বলার যোগ্যতা আমার আছে আর যদি তুমি আল্লাহতাল্লা প্রেরিত রসুল না হয়ে থাকো তাহলে তুমি মিথ্যাবাদী এবং আমার পক্ষে কোনো মিথ্যকের সাথে কথা বলা সম্ভব না রসুল সাল্লাইসাল্লাম সেখানে দশ দিন অবস্থান করলেন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 রসুল্লাহর পিছনে লালিয়ে দিল তারা গালাগাল করতে করতে রসুল ও লক্ষ্য করে পাথর ছুটতে লাগলো তাদের ধাওয়া করতে লাগলো দৌড়াতে লাগলেন আঘাত থেকে রক্ষা করার জন্য জায়দ বিন হারিসা রাজ নিজের শরীরকে ঢাল হিসেবে ব্যবহার করছিলেন দৌড়াতে দৌড়াতে তারা একটি আবাদী জমিতে গিয়ে আশ্রয় নেন রসুল্লাহ সাল্লাহিসাল্লাম গুরুতর আহত হন তিনি অত্যন্ত ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পড়েন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 যা মুস্তাদ আফিনের দোয়া নামে পরিচিত হে আল্লাহ আমি তোমার কাছে আমার দুর্বলতা অসহায়ত্ব এবং মানুষের কাছে আমার মূল্যহীনতা সম্পর্কে অভিযোগ করছি দয়ালু দাতা তুমি দুর্বলদের প্রভু তুমি আমারও প্রভু তুমি আমাকে কার কাছে ন্যাস্ত করছ আমাকে কি এমন কারো কাছে ন্যাস্ত করছ যে আমার সাথে রুক্ষ ব্যবহার করবে নাকি কোন শত্রুর হাতে ন্যস্ত করছ যাকে তুমি আমার বিষয়ের মালিক করে দিয়েছ যদি তুমি আমার ওপর অসন্তুষ্ট না হও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 আল্লাহতালা এই অবস্থায় রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের জন্য সাহায্য পাঠান রসুল্লাহ সাল্লাই সাল্লাম সে সময় বেশ ক্ষুধার্ত ছিলেন তার এই অবস্থা দেখে সেই আবাদী জমির মালিকেরা তার প্রতি সহানুভূতিশীল হয় তারা তাদের খ্রিস্টান কৃতদাস আদ্দাসকে আদেশ দিল যেন সে মোহাম্মদ সাল্লা আলাইস্লামকে কিছু আঙ্গুর খেতে দেয় এই জমির মালিকরা ছিল মক্কা থেকে আগত তারা রসুল্ল সাল্লু আলাহিস্লামের বিরোধী মতাদশে ছিল কিন্তু তা সত্ত্বেও এক এলাকার মানুষ হওয়ায় সে সময় রসুল্লাহ সাল্লাইকে সাহায্য করার সিদ্ধান্ত নেয় এদিকে খ্রিস্টানের জন্য আঙ্গুর নিয়ে যায় রসুল্লাহ খাওয়ার পূর্বে বললেন এতে বেশ অবাক হলেন তিনি বললেন আপনি যা বললেন তা এই দেশের লোকেরা বলে না রসুল্লাহ সাল্লি সাল্লাম বুঝতে পেরেছিলেন যে আদ্দাস একজন ভিন দেশি এবং অন্য ধর্মের অনুসারী তিনি তাকে জিজ্ঞেস করলেন তুমি কোথা থেকে এসেছ তোমার দিন কি আদাস উত্তর দিল আমি খ্রিস্ট ধর্মের অনুসারী আমার বাড়ি ইরাকের নিনাভতে এরপর রসুল্লাহ সাল্লাইসাল্লাম বললেন তুমি তো ইউনুস বিন মাত্তার গ্রাম থেকে এসেছ তিনি আল্লাহ তালা নবী ছিলেন আদাস বলল আপনি কিভাবে মাত্তার পুত্র ইউনুস সম্পর্কে জানলেন রসুল্লাহ বললেন তিনি আমার ভাই তিনি একজন নবী ছিলেন আর আমিও একজন নবী এই কথা শোনামাত্র সম্মান বসত নিচু হয়ে রসুল্লাহ সাল্লাইসাল্লামের পায়ে চুম্বন করে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 কিন্তু তাদের মনে ইসলাম বিদ্বেষ এতটাই প্রবল ছিল যে তারা মানুষকে ইসলাম থেকে দূরে সরিয়ে রাখার জন্য যা খুশি তা বলতো এমনকি না জেনেও মিথ্যা বলতে দ্বিধা করত না ইসলামই ছিল তাদের যাবতীয় এলার্জি রসুল্লাহ সাল্লা জীবনে তাইফের দিন ছিল সবচেয়ে বিষাদ মাখা দিন বহুদিন পরের কথা আনহা জানতে চাইলেন ইয়া রসুল্লাহ উহুদের দিনে চাইতে মারাত্মক কোনো দিন কি আপনার জীবন আপনি দেখেছেন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 সেখানে তিনি বেশ কিছুদিন অবস্থান করলেন একদিন তিনি কোরআন তিলাওয়াত করছিলেন সে এলাকায় ছিল কিছু চিন তার তিলাওয়াত শুনে তারা মুগ্ধ হয়ে যায় তারা রসুল্লা সাল্লা কাছে এসে কোরআনের আরও কিছু আয়াত শিখে এবং শেষ পর্যন্ত তারা মুসলিম হয়ে যায় জী মানবজাতির জাতির মতোই আল্লাহতালার এক সৃষ্টি আল্লাহতালা তাদেরকেও বুদ্ধিমত্তা দিয়েছেন তারা মানুষের সাথে এই দুনিয়াতে বাস করে মানুষের মতো তাদেরও সমাজ ব্যবস্থা আছে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 কিতবন ঊ জিলমিং বাদিমূস ইং কিতব উলমিং বাদিমূস মুসদি কলিম বৈ নয় দৈহদী ইল হক এহদী الحق, يهدي إلى الحق. যখন আমি একদল জিনকে আপনার প্রতি আকৃষ্ট করেছিলাম তারা কোরআন পাঠ শুনছিল তারা যখন কোরআন পাঠের জায়গায় উপস্থিত হল তখন পরস্পর বন্য চুপ থাকো। অতপর যখন পাঠ সমাপ্ত হল তখন তারা সম্প্রদায়ের কাছে গিয়ে সতর্ককারী রূপে ফিরে গেল তারা বলেছিল হে আমার সম্প্রদায় আমরা কিতাব পাঠশ্রবণ করেছে যা অবতীর্ণ হয়েছে মুসার পরে এটা তার পূর্ববর্তী কিতাবকে সমর্থন করে এবং সত্য ও সরল পথের পরিচালিত করে সুর আহকাফ এবং ত্রিশ এখন প্রশ্ন আসতে পারে জিনরা বলেছে তারা এমন এক কিতাব পাঠশ্রবণ করেছে যা অবতীর্ণ হয়েছে মুসার পরে কিন্তু কোরআন আসার আগে তো ইসা আল্লাহ ইসলামের উপর কিতাব নাজিল হয়েছে তাহলে কেন তারা ঈসা আল্লাহ ইসলামের কথা বলেনি কোরআনের একজন তফসিরকার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 কৌম مِنْ ذُنُوبِكُمْ বিহি لَكُمْ مِنْ ذُنُوبِكُمْ জু বিখুমু জির অলি হ্যা আমার সম্প্রদায় আল্লাহ দিকে আহ্বানকারীর প্রতি সারাদাও এবং তার প্রতি বিশ্বাস স্থাপন কর আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করবেন এবং যন্ত্রণাদায়ক শাস্তি হতে তোমাদের রক্ষা করবেন যদি কেউ আল্লাহর দিকে আহ্বানকারী ডাকে সাড়া না দেয় তাহলে এই জমিনে আল্লাহকে ব্যর্থ করে দেয়ার মতো কোন ক্ষমতায় সে রাখে না এবং আল্লাহ ছাড়া তাদের কোনো সাহায্যকারী থাকবে না তারা তো সুস্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে সুরা আহকাফ আয়াত একত্রিশ এবং বত্রিশ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 অহুদের যুদ্ধেও একই রকম ঘটনা দেখা যায় সেই যুদ্ধে সাহাবিরা রসুলুল্লা সাল্লাইসালামকে পাথরের আঘাত নয় বরং তীরের আঘাত থেকে বাঁচানোর জন্য নিজেদের পিঠ পেতে হয়ে শহীদ হন রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের জন্য এই হল আল্লাহ রসুল্লার জন্য সাহাবিদের ত্যাগ শিকারের দৃষ্টান্ত আজকে রসুল্লাহ আলাইস্লাম নেই নিজেদের শরীর আর রক্ত দিয়ে তাকে বাঁচানোর সুযোগ হয়তো নেই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 আর কয়েক বছর পরেই রসুল্লাহ তার আপাত দৃষ্টিতে ব্যর্থ প্রচেষ্টার ফল দেখতে পেয়েছিলেন একজন মুসলিমের সাদা একটি আমল যে দাওয়াতের আমলে রূপান্তরিত হতে পারে এই ঘটনা তার একটি চমৎকার উদাহরণ রসুল্লাহ সাল্লু আলাইসালাম খাওয়া শুরু করেছিলেন বিসমিল্লা বলে আর এই বিসমিল্লা শব্দটি আদাসের ইসলাম গ্রহণের কারণ হয়ে দাঁড়ায় আদাস আগে এরকম কিছু শুনেনি তাই সে রসুল্লা সাল্লাইসাল্লামকে এই ব্যাপারে জিজ্ঞেস করল আর এই কথা সূত্র ধরেই রসুল্লর সাথে তার আলাপচারিতা শুরু হয় তার কাছে আদাস এমন কিছু জানতে পেরেছিলেন যা তাকে রসুলুল্লা সাল্লাইসাল্লামের নবুয়তে বিশ্বাস স্থাপন দিকে ধাবিত করে সুতরাং ছোট ছোট কাজও মানুষকে ইসলামের দিকে আকৃষ্ট করে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 এভাবে অভিযোগ করেছিল ই প্লিজ সে বলেছিল হে আল্লাহ আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন এর বিপরীতে আল্লাহ রসুল সাল্লাহাম কি চমৎকারকে ডেকেছেন এই ডাকার মাঝে অভিযোগ নেই বরং এই ডাকের মাঝে আছে আল্লাহর রহমতের প্রতি সুতীব্র বাসনা আল্লাহ রসুল সাল্লাহ আলাই কোন অভিযোগ তো করছেন না বরং তিনি চিন্তিত নিজেকে নিয়ে তিনি কি কোনো ভুল করেছেন আল্লাহ কি তার উপর কোন কারণে অসন্তুষ্ট হয়েছে।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 কিন্তু তিনি তাদের ক্ষমা করে দিয়েছেন নিঃসন্দেহে তিনি হলেন রহমত আল্লিলাম আলহামদুলিল্লাহ মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.youtube.com youtubeube dot com org two